আবু হুরাইরা হ্রদিল্লাহ তালন হতে বর্ণিত নাবি সাল্লা সাল্লাম বলেন ইয়াজুজ ও মাজুজের প্রাচীরে আল্লাহ এই পরিমাণ ছিদ্র করে দিয়েছেন এই বলে তিনি তার হাতে নব্বই সংখ্যার আকৃতির মতো করে দেখালেন